সম্মানিত উপস্থিতি একটু আগে আমরা সাইম ভাই ও যে মাদক সমাজে ধ্বংস করে দেয় সামাজিক অবক্ষয় অন্যতম একটা কারণে মাদক আমরা জানি যে মাদকটারে খারা কন্ট্রোল করে যারা গরিব শ্রেণীর মানুষের মাদকের ব্যবসা করে না মাদকের ব্যবসায় নিয়ন্ত্রণ করেন লেগে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা সম্পদশালী যারা কমিউনিটি তারা নিয়ন্ত্রণ করে তারা আমরা গত কিছুদিন আগে দেখছি বাংলাদেশ বাংলাদেশ সরকারে মাদকের বিরুদ্ধে যে অবস্থান নিশ্চিন তখন দেখা গেছে যে সমাজের কোন শ্রেণীর মানুষ লগে জড়িত যদিও সমাজের নিম্ন মানুষ বা এবার আম মানুষ এটার সাথে ইনভলভ হয় কিন্তু এটার মূল বিজনেস চালাইলে লগে সমাজের উপর শ্রেণীর মানুষটা তারা এটা দিয়ে কী দা করে সমাজে সমাজের মানুষের তারা যারা নেতৃবৃন্দ আসেন আমরা যারা আহ এই দায়িত্বশীল যারা আসেন তারা প্রতি আমরা অনুরোধ থাকবো আপনারা যার উচ্চস্থলটা রেখিত আপনারা উচ্চস্থলটারে বন্ধ করোক সাধারণ এটা থেকে বাসাইতে হইলে আমরা একদিকে আমরা মূল উচ্ছটারে যেমন গীতা করি এখানে আমরা উচ্চটারে বন্ধ করি আল্লাহ সুবল তাহলে আমরা তৌফিক দান হরকমা আমরা বোঝার তৌফিক দান হরমকা আজকে এই প্রোগ্রাম জনসচেতনতা সৃষ্টি করবার লাগিয়া আমরা আমরা এই সাথে সন্ত্রাস এবং জঙ্গিবাদ সন্ত্রাস এবং জঙ্গিবাদ সন্ত্রাস এবং সন্ত্রাসের লগে সরাসরি ইসলামরে মেনশন করা হয় না কিন্তু জঙ্গিবাদের লোক ইসলামরে মেনশন করা হয় আমরা সন্ত্রাস যদি দেখি সন্ত্রাসে খারা মানে নিয়ন্ত্রণে খারাপ বা সন্ত্রাসের সাথে জড়িত খারাপ হয় এখানে দেখবা রাজনৈতিক দলগুলা সন্ত্রাসের জড়িত হয় তারপরে সমাজের বিভিন্ন প্রভাবশালী মহল সন্ত্রাসে তারা সন্ত্রাস বা সন্ত্রাসীদেরকে তারা লালন পালন করে এই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার হ্যাঁ আমরা যে আমাদের শাসক শ্রেণী যারা আছেন আমরা যারা দেশ পরিচালনা করা তারা এই ক্ষেত্রে অনেক সচেতন আগে থাকি আলহামদুল্লাহ এখন ল অ্যান্ড অর্ডার অনেকটা নিয়ন্ত্রণে তারপরে আমরা চাই যে আরও যেন বালা অবস্থান হয় কারণ মুসলিম সোসাইটির কোনো অবস্থাতে সন্ত্রাস থাকতে পারে না মুসলিম সোসাইটির কোন অবস্থাতে মাদকতা থাকতে পারে না আর জঙ্গিবাদের সাথে ইসলাম একটু ইসলামের লোকের রিলেটেড করা হয় কারণ কি দা যে এটা দুইটা কারণে একটাই লোকিয়া প্রতিপক্ষরে গায়াল খর্বার লাগিয়া যখনও আমি আপনার ফক নাই আপনি আমারও কইবা যেম্বা দাঁড়িয়েলা মানুষ নিশ্চয়ই জঙ্গি কারণ আমারে কালার খরবার লাগিয়া হ্যাঁ প্রতিপক্ষ রাজনৈতিক আর আমরা ইসলামিক মাহফিলা উভয় আমরা ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নাই কথাটা ঠিক কিন্তু যারা জঙ্গিবাদ করেন যারা এই জঙ্গিবাদের সাথে জড়িত তারা কিন্তু কোরআনাদিস রি ইউজ ঠিক করে। আমার স্বীকার ইতি যে এই ক্ষেত্রে আমি তামলে হইত নাই তারা ইসলাম তারা কিতা করেন যে ইসলামের অপব্যাকটা করেন কারণ রসদ সাল্লা সাল্লামে একটা আদর্শ সমাজ গঠন জঙ্গিবাদ কিছু তারা এই এমন একটা সমাজ প্রতিষ্ঠা ঘোষলা যেখানে সন্ত্রাস জঙ্গিবাদের কোন স্থান আসিল না কিন্তু আজকে যারা জিহাদ নামক ইসলামের ইবাদত এই ইবাদতটারে তারা কিতা করেন জঙ্গিবাদ হিসাবে উপস্থাপন করে। জিহাদের লাগি ইবাদত আর এটা জিহাদের আপনারা আমার মাত বুঝরানি। যে আমরা অবশ্যই ইসলাম রে দিকে আমরা ইসলামর রুকনের মাঝে একটা রুকনের লোক জাকাত দেওয়া একটা রুকন লগিয়া হজ করা আমরা কি সবাই জাকাত আমরা সবে কি হজ করছি ইসলামর রুকন হজ এবং জাকাত আমরা না দিয়ে কি না সবে জবাব দি না যে আদায় হলো না হজ হলো না সে কি বালা মুসলমান থাকতে পারে কারণ এরকম জাকাত এবং হজ লাগি শর্ত আছে এই শর্ত যদি মিলে তাহলে সে কি তা করবো সে জাকাত দিব হজ করব যদি শর্ত মিলে না তার জাকাত নাই আমরা ক্লিয়ারলি বুঝছি বিষয়টা আলহামদুল্লাইন বুঝি কিন্তু আমরা জিহাদর ক্ষেত্রে আমরা অনেক আলেমে বুঝেন না আমরা অনেক নেতৃবৃন্দ না যে লাগি লাগিয়ে শর্ত আছে সালাত সব ঋতুবর্তী মহিলার উপরে সালাদ ফরজ ছাগলের উপরে কি মাতা সালাদ ফরজ না শিয়াম কৃষক না তাহলে সিয়াম উল্লাহান ইবাদত ইমান মৌলিক ইবাদতের লাগে সালাদ সালাদতের লাগি শর্ত আছে তাহলে জিহাদের লাগে কোনো চতুর্থ বছর ইসলামের ইতিহাস দিচ্ছেন না অথচ আমরা আরো মাদ্রাসায় ইসলামিক একদলে আরো দলে জিহাদের ঘোষণা দিলাই ইয়া ট্রেন উল্টাই লাই রাস্তার বেরিকেট দিলাই ফেসবুকে দিলাম জিহাদ করে লিছি মল্লেশহীদ বাস্তে গাজী আমরা সবাই মর্তে হইয়া গিয়েছে অথচ কোন জিহাদে যাই এটাই জিহাদের অপব্যাখ্যা বাংলাদেশও আমরা সমাজও আমরা এই সমাজাম আছে এর মাঝে ইসলাম আমরা যদি কই যে দেখবা সমাজও জিকির আছে রসদালামে আল্লাহ হ্যাঁ সময়স্বল্পতার কারণে এইসব দলিল উপস্থাপন করা যান না আল্লাহ সুবাহ যে জিকির করত দাড়িয়া বইয়া শুইয়া আল্লাহ জিকির করিকির ইটা রসদালামেছেন না যে বাসিদি ভাইয়া ভাইয়া জিকির জিকিরি কাইছেন না যে জিকির করাই না তাদের উল্টা হলে দিতে রসদামে এই ধরনের জিকিরাইছেন না অথচ রসদামে জিকির তাহলে জিকির ইসলামও আছে কিন্তু এই যে সমাজও যে জিকির আছে তথাকথিত এই জিকির ইসলামের কোন সম্পর্ক নাই ঠিক অনুরূপ ভাবে ইসলামও বায়াত আছে ইসলামও কীতা আছে বায়াত আছে ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধানে যে সুর রাত থাকতে হবে যে জিহাদর ঘোষণা দিতে বায়াত দিবা দেখা যায় এখন হুজুরও বায়াতের এই বায়াত ইসলাম ঠিক অনুরূপ ভাবে আমরা যে এই যে জাকাত এবং এই হজর যে হজর আমরা সজিলত জানি আমরা যে হজ করে এখন ওলা হইলো যে নতুন নিউ বর্ণ বেবি নতুন জন্মগ্রহণ করা একটা বাচ্চার লাখান গেল এখন এটার ফজিলতুনিয়া আজকের এই উনি কইলো যে আমার হজ করতে হইব একজন শক্তিশালী আছে যে আমি এখন তার কাছে পয়সা লইমা আমি হজে যাইম আর আরোজনে কিনা করলো আরোজনে কইল যে আমার তো শক্তি নাই আমি বিক করবো বিক করিয়া টেকা দোলা করম আর দলা ভরিয়া হজ হজ কি বিকারির লাগিয়া হজ কি সন্ত্রাসীর লাগিয়া আল্লা সুতায় তারা সম্পদ দিচ্ এবং তার শারীরিক সংগতি দিছন এবং সে যদি তারপরে কাহবাগ সৌদি আরব পর্যন্ত ভ্রমণ করার ক্ষমতা রাখে তার এই অর্থনৈতিক অ্যামিনিটি থাকে তার শারীরিক অ্যামিউটি তার উপরে লাগিয়া হজ ফরজ ঠিক অনুরূপ ভাবে ইসলাম ওই লোক জিহাদ ওই লগি ইসলামের বিষয় এটা ইবাদত আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের এটা হইতেছে ইয়ার যে জিহাদি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বিষয় এইটা যে কেউ দিতে পারে না কিন্তু আমরা যেরকম আপনার জিকিতর ক্ষেত্রে জিকির আছে অপপ্রয়োগ আছে বা এত ক্ষেত্রে অপবয়োগ আছে অনেক বিষয়ের অপপ্রয়োগ আছে ঠিক অনুরূপ ভাবে একটা অপপ্রয়োগইলিয়া যি হাতের ক্ষেত্রে কিছু মানুষে কিছু মানুষেরও তারা কিতা করে উপস্থাপনা করে আর যেহেতু তাদের জ্ঞান স্বল্প তারা এই গভীর জ্ঞান নাই তারা আলেম মেন স্কলার মানে শীর্ষস্থানীয় আলেমদের সাথে তার সংস্পর্শ না থাকার কারণে তারা অপবীক্ষ কিতা করে ধরা খাইলার কারণ লাশন তেলায় আমি আজকের একটা প্রোগ্রাম আসলাম আমি প্রায় সময় কই ইউটিউবা যে এক জায়গা আমি একটা প্রোগ্রামের মধ্যে আসতাম একজন রমজান মাসের প্রোগ্রাম রমজান মাসের প্রোগ্রাম আল্লাহ সুবান আলহামদুলিল্লাহ আমরা সব শিয়ামরত আছে আরও আল্লাহ কুন্ছেন কুতিবা আলাই কিতাল তোমার দানুক মারামারি ফরজ করা হয়েছে দেখুন আপনারা কিতালও যায় না খালি আছেন যে শিয়াম মানে নরম নরম সখন আর যেগুলো গরম বক্তব্য দিচ্ছে রক্ত উক্ত মানে গরম হয়ে যায় আর ইয়াং যুবকর রুম খাড়াই গেছে যে জিহাদর মর্যাদা হইয়া জিহাদর ফজিলা কোরআন করছেন আর দেখো আলে বইয়া বইয়া তাই দরবারি আলেম খালি মানে সুন্দর সুন্দর প্রোগ্রাম করা আইয়া কিন্তু তাইন জিহাদর মে নাই তো চিন্তা করে আসা এই আলেম তারা তো খালি মানে সহজটাত আসেন অথচ এরপরে আমি যখন আলোচনার সুযোগ পাইলাম আমি যেকোনো না জিহাদ কি যেকোনো সময় ফরজ না জিহাদ আইয়া ফরলে ফরজ আইয়া ফর্লে ফরজ এই দেশে উনিশশো একত্তর সাল মানুষের তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে এখন আল্লাহ না করো যদি এই ধরনের কোন পরিস্থিতি তখন রাষ্ট্র যখন ঘোষণা দিব বা রাষ্ট্র যদি ঘোষণা না দিতে পারে আমার আমার সম্পদ আমার মাল আমার রক্ষা করতে হইব আর আক্রমণাত্মক জিহাদর লাগে অবশ্যই ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান লাগবে মুসলমানে মুসলমানে কখনো জিহাদ হয় না ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত আলোচনা শুনবা তো এই ধরনের জিহাদরের লাগে অপব্যাক তো আমার সমাজও আসে এটা আজকে এই প্রোগ্রাম হয়েলিয়া যারা আয়োজন করছেন তারা সুপ্রিয়া দেয়ার মসজিদার ফুরকান কর্তৃপক্ষ করে এবং এইজন্য জন্য যে এই জন্য একটা সচেতনতামূলক প্রোগ্রাম যেটার মাধ্যমে আমরা ইসলামের অনেক মিসকনসেপশন অনেক ভুল ব্যাক সমাজ আছে। ইসলামর নামে ইসলামর কোথা কোরআন হাদিসারে উপস্থাপন করা হওয়ার কিন্তু কোরআনার অর্থের বিকৃতি উপস্থাপনা করা হ্যাঁ মানে অপব্যাখ্যা উপস্থাপন করা হত ইনশাল্লাহ আপনারা সাহায্য মূল্যবানো শুনবো আমি আপনাদের দিতে ঘটনা ঘটাইতাম চাই না